আউু বিল্লাহু গুর রাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকের আলোচনার শুরুতে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পৃষ্টিভির পক্ষ থেকে গত আলোচনায় যে বিষয়ে আলোচনা চলে আসছে সেটা হলো মোহব্বতুল নবী সাল্লাহ আলি সাল্লাম ওয়া দওয়া বিতুহু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোহাব্বত এবং তার পদ্ধতি তো এ বিষয়ে উল্লেখিত দরছে আলোচনা করেছি যে একজন মমিন পরিপূর্ণ মমিন হওয়ার জন্য অবশ্যই তাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে এবং ভালোবাসাটি কেমন হবে যে ভালোবাসাটি হবে দুনিয়ার সকল বস্তুর চাইতে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা এটাই হলো ইমানের দাবি এবং যেই ইমানের দাবিতে সাহাবায়করাম রিদুয়ানুল্লাহ আলহিম আজমাইন ওনারা আল্লাহ নবী সাল্লামকে তার বাস্তব জীবনে দুনিয়ার সকল বস্তুর চাইতে অধিক ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিনের লাভ করেছেন তার দুটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করেছে এরপরে যেটা বিষয় বলেছিলাম সেটা হল এই যে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম। উনি আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনের ভিতরে কোনো রকম কমতি নেই এবং কোনো কিছু বাদ রাখেন নেই তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসবো কীভাবে ভালোবাসার মাপকাঠি কী হবে এটাও আমাদেরকে শরীয়ত থেকে নিতে হবে এটা আমি ইচ্ছা করে আমার মন গড়া বা অন্য কারো মতে একটা জিনিস ভালো লাগলেই ভালোবাসার প্রকাশ ঘটাবো এমনটা নয় বরং সেটা শরীয়ত সম্বোধিত হতে হবে তো সে বিষয়ে আমি বলেছিলাম যে আল্লাহ নবী সাল্ল সাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য প্রথমে আমাকে আল্লাহর নবীর প্রতি ইমান নিয়ে আসতে হবে এবং উনি যে আদর্শ নিয়ে এসেছেন শরীয়ত নিয়ে এসেছেন এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং ওনার আনুগত্য করতে হবে আনুগত্যের মাধ্যমেই ওনার প্রতি ভালোবাসা প্রকাশ ঘটাতে হবে তো আজকের যেটা বিষয় সেটা হলো যে আল্লাহ রব আলিন সুরায় হুজুরাতের এক নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন হে ইমান দার গুন তোমরা আগে বাড়িও না আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের ওয়ত্তাক্লাহ এবং তোমরা তাকে ভয় করো তো এ বিষয়ে ইমাম ইবনি ক্যাথি রাহেমাহুল্লাহ উনি এ আয়াতের ব্যাখ্যায় ইবনি আব্বাস রাজি আল্লাহ আনহর একটি কওল নিয়ে এসেছেন ইবনি আব্বাস রাজি তিনি বলেন যে বিপক্ষে চলে যাবে এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শের বিপক্ষে চলে যাবে সন্নতের বিপক্ষে চলে যাবে এমন কথা বলা যাবে না তো সেই ক্ষেত্রে আমাদের সত্যিকার অর্থে যদি আল্লাহ নবী ইসালসাল্লামের ভালোবাসার দাবিদার আমরা হয়ে থাকি তাহলে আমাদের কথাই আমাদের কর্মে আমাদের আমলের ক্ষেত্রে শরীয়তের ওপর আমলের ক্ষেত্রে শরীয়ত গ্রহণ করার ক্ষেত্রে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অভারটিক করে কোরআনকে অভারটেক করে হাদিসকে অভারটেক করে আমাদের কোনো কাজ করা যাবে না বিধায় আমাদের এ বিষয়টা অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনার সাথে যে কাজটি করব এটা যেন আমাদের আল্লাহ নবী সাহে আসলাম সে আগে বাড়ার মতো না হয় এটা আমাদের খেয়াল করতে হবে এই বিষয়ে মোজাহের থেকে একটি কল উনি নিয়ে এসেছেন তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহনবী সাহসালামের আগে না বাড়ার অর্থ হলেই যে ওনার বিষয়ে যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো একটা সিদ্ধান্ত না আসবে সে না আসা পর্যন্ত নিজের পক্ষতে কোনো ফতোয়া দেওয়া যাবে না আর আল্লাহ নবী সাহসালামের সিদ্ধান্ত আসার পরে সেটা গ্রহণ না করা এটা একজন মুসলমানের জন্য অবশ্যই কাম্য নয় আলামিন, রব আলিনিসার পঁয় নম্বর আয়ত আল্লাপাক বলেছেন যে কখনই নয় কসম খেয়ে বলছেন আল্লাহ রিক কখনোই নয় অরব্বিক আপনার রাবের কসম লা মিনুন অতক্ষণ পর্যন্ত কেহ পরিপূর্ণ হতে হতে পারবে পারবে না না, মুসলমান সাজারা যতক্ষণ পর্যন্ত তাদের যখন কোন বিবাদ হবে কোনো বিতর্ক হবে কোন এখতলাফ হবে সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনাকে সে বিচারক হিসেবে গ্রহণ না করবে এবং তারা নির্দিধায় আপনার সিদ্ধান্তকে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে অতক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আল্লাহরুল আলমিন পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে সেটাকে নির্দিদায় গ্রহণ করা এটাই হলো ইমানের দাবি এটাই হলো ইসলামের দাবি এরপরে যেটা বিষয় সেটা হলেই যে আমাদের সত্যিকার অর্থে নবী মোহাম্মদুর ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে উনি যখন তোমাদের মাঝে উপস্থিত থাকবেন তখন ওনার আওয়াজের চাইতে আওয়াজ পরস্পর যেরকম নির্দিধায় কথা বলো এভাবে আল্লাহ নবী আসলামের সাথেও তোমরা মোখাতব করিও না এভাবে ওনাকে দেখো না বরং ওনাকে যখন ডাকতে হবে তখন আদবের সাথে এবং নিম্ন আওয়াজ করে আদবকে খেয়াল করে আর যদি উঁচু করে দেই এবং স্বাভাবিক ভাবে ডাকি যে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না তাহলে আল্লাহ নবীসালামের ভালোবাসার এটাও একটা মাধ্যম যে ওনাকে এভাবে আদব করে চলতে হবে লেহাস করে চলতে হবে তো ওনার আওয়াজের চাইতে বড় আওয়াজ না করা ওনার জীবন দশা অবস্থায় এটা সম্ভব আর ওনার এন্তেকালের পরে ওনার আওয়াজের চাইতে উঁচু আওয়াজ না করার অর্থ এটাও হতে পারে যে উনি যে শরীয়তে রেখে গেছেন উনি যে বিধান রেখে গেছেন এই বিধানকে অভারটেক করে আমি আমার পক্ষতে কিছু না বলবো। এ বিষয়ে একজন সাহাবি জন্মগতভাবে ওনার আওয়াজটা একটু উঁচু ছিল যখন উনি কথা বলতেন তখন আওয়াজটা উঁচু হয়ে যেত যখন এই আয়াত সে শুনেছে যে আল্লাহ নবী উপরে ওনার আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলা যাবে না এই আয়াতটি শোনার পরে ওই সাহাবি সে কি করলো মসজিদ আসা বন্ধ করে দিয়েছে এবং সে ঘরেই অবস্থান করা শুরু করেছে ইফতাকাদা রসুর উল্লাহি সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী সালাম যখন এই সাবেদ বিনসাহীকে যখন অনুপস্থিতেন তখন একজন আপনাকে আমি বিষয়টা অবগত করব ইনশা আল্লাহ সেই সাহাবি যখন তার বাড়িতে গিয়েছে তখন তাকে দেখেছে মুনকাস আলা রাসিহি তার মাথাটা উন্নত করে তার বাড়িতে মাথাটাকে নিচু করে বাড়িতে বসে আছে অবস্থান করছে তখন জিজ্ঞাসা করেছে মা শানুকা হেদিদে আল্লাহ নবী আওয়াজের চাইতে উঁচু হয়ে যায় অর্থাৎ সে মনে করেছে যে আমার আওয়াজ যেহেতু উঁচু বিধায় আমার আমলটা নষ্ট হয়ে গেছে এরপরে যেটা বিষয় সেটা হলেই যে আল্লাহ নবী সাল্ল সাল্লামকে ভালোবাসার মাপকাঠি হিসাবে এটাও একটা আমাদের করণীয় কাজ সেটা হলেই যে আল্লাহ নবীলামকে অধিক বেশি ওনার প্রতি পাঠ করতে হবে এ বিষয়ে সুর ছাপান্ন নম্বর আয়াত আল্লাপাক বলেছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস্তাগুন আলান তারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর সালাম পেশ করেন ভিতরে এটাও একটা বড় মাধ্যম যে অধিক বেশি আল্লাহ নবী সাল সালামের প্রতি দরুদ এবং সালাম আমাদের পাঠাতে হবে পড়তে হবে পেশ করতে হবে আচ্ছা সালামের ফজিলত কি এ বিষয়ে তিনি বলেন আল্লাহ বলেছেন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন সুবাহ আল্লাহ আরেকটি হাদিস আবু তিনি বলেছেন মুসলিমের রেবায়তআ আলাই আলহি আ যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করবে একবার আল্লাহবুল আলমিন তার প্রতি দশ বার রাহমত অবতীর্ণ করেন তো আল্লাহ নবী আসালামকে যদি আমরা ভালোবাসি তাহলে অধিক বেশি দরুদ পড়ার মাধ্যমে আমরা আমাদের মহব্বত প্রকাশ করতে পারবো তো এ বিষয়ে আর একটি রেওয়ায়ত আছে যে রেওয়ায়তটি আবু হর রাজি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নবী ইসলাসাল্লাম বলেছেন যে দরুদ পেশ করা এটা যেরকম আমাদের ফজিলত্বের কারণ ঠিক তেমনই ওনার নাম যখন আমরা শুনবো বা আমরা যখন ওনার নাম বলবো তখন আমাদের ইমানই দায়িত্ব তার প্রতি দরুদ পেশ করা সেই ক্ষেত্রে যদি আমরা দরুদ পেশ না করি তাহলে আল্লাহনবী সাল্লাম ওই ব্যক্তিকে কৃপণ বলে আখ্যায়িত করেছেন এ বিষয়ে আল্লাহ নবী সাল্লামের যেটা হাদিস আলী রেজাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল বখিল উল্লাদি জন্দাহ আলাই বখিল এবং কৃপন ওই ব্যক্তি যে ব্যক্তির নিকটে আমার নাম নেওয়া হবে এবং সে নাম শোনার পরে যদি আমার উপর দরুদ পেশ না করে তাহলে আল্লাহ নবীলাম তাকে কৃপণ বলে আখ্যায়িত করেছেন এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে আসবো আল্লাহ রান করুকালামালাইকুমুল্লাহ मुबारकबाद डे आतिक बार्ता शत्रु के जय कर घृणा शत्रुतार শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে মন্দ মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হল জাহেলিয়াত না জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে खुजा जहां नाम के भय करते मूलत आशन ज्ञान अर्जन मध्यमे जाना जाले साढ़े पांच टाइम पुरान नाजिल कर लदर सिया मासेर गुरुत्वपूर्ण विषय गुलेशन आल्लाटीय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 জানুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তো আমি বলছিলাম যে সাবেদ বিন কয়েস সেই সাহাবি যাকে ফিতরতান জন্মগতভাবে তার আওয়াজটি উঁচু ছিল যে উঁচু হওয়ার কারণে এই আয়াত শোনার পর সে নিজে মনে করেছে যে আমার আমলগুলি সব নষ্ট হয়ে গেছে কারণ আমি যখন কথা বলি তখন আমার আওয়াজটা আল্লাহ নবী সালামের আওয়াজের চাইতে উঁচু হয়ে যায় তো এই খবরটা যখন আল্লাহ নবী সাল্লামকে বলা হয়েছে তখন উনি বলেছেন ইদাহাব তাকে তুমি বলে দাও যে ইন্স্তা মিন আহলিন নার বলি মিন আহলীল যান যে তুমি আসলে তোমার আওয়াজ ফেতরাতন উঁচু বেশি এটার কারণে তুমি কখনোই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না এবং তুমি ক্ষতিগ্রস্ত হবে না এবং তুমি জাহান্নাবি হবে না তাকে সুসংবাদ দিয়েছেন যে তুমি হলো জান্নাতি তো এটা সাহাবে একরামদের এমনটাই তাদের আদর্শ ছিল যে যখন শরীতের পক্ষ থেকে কোনো বিধান তাদের কাছে চলে আসত যখন আয়াত কোনো নাজেল হতো তখন সেই আয়াত শোনার সাথে সাথে তাদের ভিতরে আমলের যজ্বা চলে আসতো এবং সঙ্গে সঙ্গে তারা যে অবস্থায় আসেন ওটাকে ব্রেক করে মূল জিনিসটাকে তারা গ্রহণ করার চেষ্টা করতো তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী ইসালামের সঙ্গে মহব্বতের দাবিদারদের এটাও খেয়াল করতে হবে যে ওনার চাইতে যেন উঁচু আওয়াজ আমাদের না হয় এরপরে যেটা বিষয় সেটা হলেই যে আল্লাহ নবী ইসাল্লাহ সাল্লামকে ভালোবাসার মাপকাঠি হিসাবে এটাও একটা আমাদের করণীয় কাজ সেটা হলেই যে আল্লাহ নবী ইসাল্লামকে অধিক বেশি ওনার প্রতি দুরুদ পাঠ করতে হবে এ বিষয়ে সুরাই আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস্তাগুন আলী তারা নবী মোহাম্মদ রসুল সাল্লামের উপর সালাম পেশ করেন ইয়াহ্লীন আমানু। হে ইমানদার গুন সল্লু আলেহী তোমরাও তার উপর দরুদ এবং সালাম পেশ করো তাহলে আল্লাহ নবী সালামের মোহব্বতের যেটা মাপকাটি হবে সেই মাপকাঠির ভিতরে এটাও একটা বড় মাধ্যম যে অধিক বেশি আল্লাহ নবী সাহা সালামের প্রতি দরুদ এবং সালাম আমাদের পাঠাতে হবে পড়তে হবে পেশ করতে হবে আচ্ছা সালামের ফজিলত কি এ বিষয়ে আনাস রাজিয়া আল্লাহ তালহু তিনি বলেন আল্লাহ নবী সাল সালাম বলেছেন যে ব্যক্তি আমার একবার আল্লাহ রাজিল তিনিও বলেছেন মুসলিমের রেবায়ত মনসালন সালু আলাই আশারন যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করবে একবার আল্লাহ রব আলামিন তার প্রতি দশ বার রাহমত অবতীর্ণ করেন তো আল্লাহ নবী সাহাশ্লামকে যদি আমরা ভালোবাসি তাহলে অধিক বেশি দরুদ পড়ার মাধ্যমে আমরা আমাদের মহব্বত প্রকাশ করতে পারবো তো এ বিষয়ে আর একটি রেওয়য়েত আছে যে রেওয়ায়তটি আবু হর রাজিয়া আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন যে দরুদ পেশ করা এটা যেরকম আমাদের ফজিলত্বের কারণ ঠিক তেমনি ওনার নাম যখন আমরা শুনবো বা আমরা যখন ওনার নাম বলবো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 আল্লাহ নব্বী সাল্লাম তাকে কৃপণ বলে আখ্যায়িত করেছেন আর এর চাইতেও আরো যেটা কঠিন হাদিস সেটা হলোই যে হাদিসটি ইমাম বুখার রাহমাহুল্লাহ ওনার কিতাব আদাবুল মুফরাদিনে এসেছেন এবং এটা হাসান এবং সহি প্রজার হাদিস হাদিসটি রেওয়াত করেছেন আবু হর্রাজের তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একদিন উনি যখন মেম্বারে উঠতেছিলেন তখন উনি তিনবার আমিন বলেছেন সাহাবা এখরাম রেজওয়ানুল্লাহে আলিম আজবাইন যখন এনার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেছে তো উনি বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় কারো মা বাপ যদি কেউ পায় এবং তাদের সেবা করে যদি সে জানাতে প্রবেশ না করতে পারে তাহলে তার জন্য ফজিলত আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে মানসামা ইমান যে ব্যক্তি ইমান অবস্থায় সবাবের আশায় কেউ যদি রোজা রাখে শ্যাম পালন করে তাহলে আল্লাহ নবী আসালাম তাকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে নাই সে সয়ামের মাধ্যমে নিজেকে জান্নাত প্রবেশ করাতে পারে নাই তাহলে অবশ্যই ওই ব্যক্তির জন্য এটা একটা ধ্বংসের কারণ তৃতীয় নাম্বার যেটা বলেছেন সেটা হলে এই যে উনি বলেছেন যে ব্যক্তির নিকটে আমার নাম বলা হবে আমার নাম শোনার পরে যদি সে আমার প্রতি দরুদ পেশ না করে তাহলে অবশ্য ওই ব্যক্তির জন্য এটা ধ্বংসের একটা বড় কারণ এবং তার জন্য এটা ক্ষতির কারণ তাহলে আল্লাহ নবীলামের নাম শোনার পরে তার উপর দরুদ পেশ করা সালাম পেশ করা এটাও আমাদের একটা ইমানই বড় দায়িত্ব তবে এখানে আমাদের আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলেই যে আমরা যে ওনার প্রতি দরুদ পেশ করব। এ বিষয়ে শরীয়তের একটা বিধান আছে সেটা হলেই যে দরুদের ক্ষেত্রেও আমাদের যেটা করণীয় কাজ হবে সেটা হলেই যে আল্লাহ নবী সাহাশ্লাম যে দরুদগুলি আমাদেরকে শিখেছেন এবং সাহাবে এখরাম রেজওয়ান আলহিম আজমাইন ওনারা যে দরুদগুলি পেশ করত পড়তেন সেটাই আমাদেরকে ফলো করা দরকার সেটাই আমাদেরকে পড়া দরকার তো আল্লাহ নবী সাহাকে একজন সাহাবে জিজ্ঞাসা করলেন আবু হমাইদ আস সাহি রাজি আল্লাহ তিনি বলেন যে কল ইয়া রসুল আল্লাহ সাহাবে এরকম জিজ্ঞাসা করল হে আল্লাহ নবী সাহা আমরা তো আপনার প্রতি দরুদ পেশ করার সম্পর্কে জানতে পারলাম এবং আমাদের ইমানের যে দায়িত্ব সে সম্পর্কে আমরা জানতে পারলাম তো এই ক্ষেত্রে আমরা আপনাকে আল্লাহ নবীসাল্লাম বললেন كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بوخاري مسلم الحديث الله نبي صلى الله عليه وسلم আমাদেরকে দরুদ পেশ করার শব্দ পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা যদি আমার নিকটে দরুদ পেশ করতে চাও দরুদ পাঠাইতে চাও তাহলে তার সুন্দর একটা শব্দ দিয়েছেন যেটা কি দরুদ ইব্রাহিম বলা হয় এবং এই দরুদটি আমরা প্রত্যেক সালাতের ভিতরে নামাজের ভিতরে তাশাহুদ আমরা পড়ে থাকি তো আমরা আল্লাহ নবী صلى الله عليه পেশ করব ওই দরুদই পেশ করব যেটা আল্লাহ নবী সালাম থেকে হাদিস থেকে সাব্যস্ত আছে তো আমরা এটা জানলাম যে আল্লাহ নবী সালামকে যখন দরুদের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে তো ওনার নিকটে যেটা সবচেয়ে বেশি পছন্দনীয় দরুদ সেটাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আর ওটাই আমাদের যদি আমরা আল্লাহ নবী সালামকে অধিক বেশি ভালোবাসি তাহলে উনি যেটা আমাদের জন্য পছন্দ করেছেন সেটা আমরা কেন করব না এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হলেই যেটা আমরা খেয়াল করব। আমরা অনেক সময় দেখতে পাই যে দরুদের ক্ষেত্রে কিছু বই আমরা পড়তে পাই যে বইগুলিতে আমরা পাই যে এক কিছু কিছু লোক বা কিছু কিছু আলেম তারা এই দরুদগুলিও নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে এবং তার ফজিলত বর্ণনা করে তারা বই মার্কেটে ছেড়ে দিয়েছেন তো দরুদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমি যে শব্দটি ব্যবহার করব এটা যেন হাদিস থেকে সংকলিত হয় হাদিস থেকে সাব্যস্ত হয় দরুদ ইব্রাহিম এটাই আমরা সর্বক্ষণ পড়ার চেষ্টা করব এবং এই দরুদ আমরা যেখানেই পেশ করব আল্লাহর পক্ষ থেকে ফেরস্ত আল্লাহ নবী সাসমাকে পৌঁছিয়ে দেবেন বিধায় আমরা বেশি বেশি ওনার প্রতি দরুদ পেশ করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আল্লাহ পাক জন আমাদেরকে সত্যিকার অর্থে ওনার হাকিকে মহব্বত যেন দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমন করার তৌফিক দান করুন ওয়াকুদ আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলিকুম ওরহমুল বারকাত International School. Welcome all of you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Al-Malik al-Qudus, al-Salamu al-Mu'minu I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you. the best in the town M U S L I M I'm so blessed to be with them M U S L I M I'm so blessed to be with them Watch little wonders at their best Bishoy Shishura proti budbar shondha 5 tai Bangladesh e Bharote Peace TV Bangla e moving on Allah ke bhaye karo এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান